নুমান রহমাতল্লা আলহি মুগিরাকে বললেন আপনাকে আল্লাহ আল্লাহতালা এমন যুদ্ধে রাসুল্লাহ এ সাথী করেছেন আর তিনি আপনাকে লজ্জিত ও অসম্মানিত করেননি আর আমিও আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এর সঙ্গে অনেক যুদ্ধে অংশ নিয়েছি তার নিয়ম এ ছিল যে যদি তিনি পূর্বান্নে যুদ্ধ শুরু না করতেন তবে তিনি বাতাস প্রবাহিত হওয়া এবং সালাতের সময় হওয়া পর্যন্ত অপেক্ষা করতেন